الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوصل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياد الله فلا مزل له ومن يزله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا ضد له ولا مد له ولا حد له ولا عدل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ওতবিব না ও أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا না وَرَسُولُهُ الَّذِي জি অসল ইল কাপিবির ওদায়ন ইল وَدَاعِيًا হি اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كِتَابِهِ الْمَجِيدِ أُفْرِقُ قَوْلَهُ الْحَمِيدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كُلُّكُمْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ قُبِّبَ إِلَيَّ مِنْ دُنْيَاكُمْ سَلَاسْ اتِي بُنِشَا وَهُوَ جُلَ كُرَّة عَيْنِي فِي الصَّلَاة آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَزِيز وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ তে মহবুব কে শবাহত লে হত তুসো কর দে মূরস লে চমকতা তে রোজা কি মনজর সলামত রে তে রোজা কি জালি হামে বি শুধু হে আলি উম্ম হেকিন বড় উমদ এ সগানে মুদিনা মে মে নাম শুমার হে ফো মুসাফির তুমা নোলা গা হলা গলোলা কমালি কশপ দু জমালি হসুন জমিও খি ওানা মে মাদ থে আর্ তুম খার জীল হারকে কোরআ কর বলা গলোলা বি ছি যিনি আমাদেরকে জুমান নামাজ আদায় লক্ষ্মী মসজিদের সমবেত হওয়ার অভিজ্ঞ দান করেছেন আলহামদুলিল্লাহ পুরান কারিমের অবমিত আয়াত থেকে একটি আয়াত এবং হুজুরপাগ ইচ্ছা করব আমার তৌফিক ইল্লা সাহাবাদেরকে একদা বলতেছিলেন হুব্বি বা ইলেইয়িন দুনিয়া খুব সালাস দুনিয়ার তিনটি জিনিসের মহাব্বত ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন আমার অন্তর ঢেলে দিয়েছেন এক নাম্বার আস্তিব সুগন্ধি নাম্বার দুই ও এবং মহিলা অজুইলপুররত আইনি ফিস এবং আল্লাহ রব্বুল আলমিন নামাজে আমার চোখের শীতলতা দান করেছে তো নবীর কাছে তিনটি জিনিস দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন এই বর্ণনা শুনে উপস্থিত হজরত আবুকর সিদ্দিক রজিউল্লাহ তাহলে আমরা দাঁড়িয়ে বলেছি হুজুর আমার আমার আমার কাছেও এই দুনিয়ার মধ্যে তিনটি জিনিস সবচেয়ে প্রিয় এই দুনিয়ার মধ্যে তিনটি জিনিসকে আমি সর্বাধিক ভালোবাসি এক নাম্বার আপনার চেহারা মোবারক দেখা এটা আমার কাছে সবচাইতে বেশি প্রিয় বস্তু তো ইতিহাসে পাওয়া যায় অনেক সাহাব দরবার নবুত দেশে নবীর চেহারা মোবারকের দিকে অনর্গল তাকিয়ে থাকতেন এক সাহাবিকে নবী জিজ্ঞাসা করে ফেলেছেন যে তুমি যে আমার চেহারার দিকে তাকিয়ে থাকো কিছু জিজ্ঞাসা করো না আবার নিজে নিজে চলে যাও কেন আসে ওই জান সাহাবি বলছি রসুলাল্লাহ আমি অত্যন্ত অভাবী মানুষ দৈনিক বালবচ্চার রিজিক জোগাড় দেওয়ার মতো সে সাধ্য আমার কাছে নেই কোনো মতো ওদেরটা আমি ব্যবস্থা করি কিন্তু আমারটা ব্যবস্থা হয় না আমি আপনার দরবার এসে যদি আপনার চেঁড়ার দিকে তাকাই তখন আমার ক্ষুদার নিবরণ হয়ে যায় সাহেকরা म तीन आस नबीर मौजेदा एक सहबी घटना एमो पवा नबी के इसे बार रसूल कैम कबी कैमतर जो तुम कि प्रस्तुत करी कि प्रस्तुत करी ना तब आपके भलोबा आल्लाह के भलोबाची তো নবী বললেন আলমার ও মা মান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসে যে যার চাল চলন রাহান সাহান কালচার কথাবার্তা ভালোবাসে গ্রহণ করে হাসরটাও কে দিন তার সাথে হবে আমি কিছুই করি নাই তবে আমি আপনাকে ভালোবাসি নবী বলছেন তাহলে তোমার হাসরও আমি নবির সাথে তো আমি নবির হবে মানে আল্লাহ নবী যে কামরাই থাকবে আল্লাহ নবীর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এভাবে থাকে যে কোনো বি মানে উঠেন গাড়িতে উঠেন জাননাতে ফার্স্ট ক্লাসও থাকবে নবীরা তো এরা নবীদের সাথে হবে মানে ওদেরকে এমন এক জায়গায় রাখা হবে যে নবীরা নিজের স্থানে বসে ওদেরকে দেখবে সরাসরি পার্টিশন থাকবে ওদেরকে দেখবে এবং নবীরা ওদের কাছে আসবে এটা হচ্ছে নবীদের সাথে আসা হওয়ার অর্থ কথা বুঝছেন কিনা নবীদের মাকামটা হচ্ছে ভিন্ন ওই মাকামের দুনিয়ার কে যাবে এটা তো কেউ সম্ভব নয় এরা ওদের জায়গাতে থাকবে ওদের কাছে যেতে পারবে এবং ওদেরকে দেখবে গ্লাসের মতো ওই পাশ থেকে কি হোক কি করছে এগুলো এখান থেকে বসে নবী নবীরা পর্যবেক্ষণ করবে তো যাই হোক আমার ভাইরা আহবর বলছি রুজুর আপনার চেহারা মোবারক দেখা আমার কাছে অত্যন্ত প্রিয় নাম্বার দুই আমার অর্থ সম্পদ আপনার জন্য খরচ করা এটা আমার কাছে খুব প্রিয় আর বিষয়টি এমনও হয়েছে আহ সিদ্দিক রজি আল্লাহ তালাহু জীবন দশায় সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন আহ সিদ্দিক রজি আল্লাহ সাব একদম চেষ্টাও করেছেন তার মধ্যে আলবক সিদ্দিক ঘরের অর্ধেক সম্পদ আল্লাহ নবীর দরবারে নিয়ে আসছে কিন্তু আবকু সিদ্দিক রজি সব কিছুই নিয়ে দরবার নবীতে হাজির এবং কি নিজের গায়ের জামাটা পর্যন্ত আল্লাহ নবীর জন্য দান করে দিয়েছেন নিজের ছালার জামা গায়ে দিয়ে চটের জামা গায়ে দিয়ে আল্লাহের জামা গায়ে দিয়ে জিব্রিল দরবার অনুভূতি হাজির নবু বলছি জিব্রিল তুমি চটের জামা গায়ে দিয়েছ আপনার আবু বকর ইসলামের জন্য সব কিছু দান করে সর্বশেষ গায়ের জামা পর্যন্ত দান করে চটের জামা গায়ে দিয়ে আপনার দরবার এসেছে আল্লাহর কাছে বিষয়টা এমন পছন্দ হয়েছে আল্লাহ ফাজ আসমানে যত লক্ষ কুটি কুটি ফেরেস্তা আছে সকলকে বলেছে তোমরা আজকে তোমাদের নির্দিষ্ট জামা খুলে আমার আবু বকরের সাথে একত্রতা পোষণ করো তোমরাও চটের জামা গায়ে দাও সকলে আমি এই জন্য জামা গায়ে দিয়ে এসেছি আল্লাহ আপনার সাহাবি আবু বকর কাছে সালাম পাঠিয়েছে তা আল্লাহ নবীর জন্য সব কিছু মানে ইসলামের জন্য সব কিছু যদি দান করা ওদের কাছে এটা সবচেয়ে বেশি কি ছিল প্রিয় ছিল তিন নাম্বার হুতুর আমার কন্যা আপনার বিবাহে থাকা এটা আমার কাছে খুব প্রিয় এটা বিয়ের আহে ইতিহাসের মধ্যে আছে আহ সিদ্দিক রজিল্লাহ তাল মেয়ের নাম জানেন না তারা জানেন না কেউ আয়শা সিদ্দিকা রজিল্লাহ তালা কার মেয়ে আবার বলেন কার সিদ্দিক রজিল্লাহন মেয়ে আয়সা রজিল্লাহ তালন ওনার মনে খুব আশা যে আল্লাহ নবীর সাথে আমার এই মেয়ে যাতেগুলো কিন্তু উইলিংলি আমাদের দেশে তো এইভাবে স্বেচ্ছায় মেয়ের বাবারা সাধারণত প্রস্তাব দিতে লজ্জাবোধ করে কিভাবে বলি যে বলছেন আপনি আমার মেয়ে আশাকে বিয়ে করেন কিন্তু কোরআন যারা জানেন কোরআনে পাওয়া যায় হজরত সাহেব আলাহ সালাদু সালাম তিনি হচ্ছেন হজরত মুসা আলাইসালামের শ্বশুর হজরত মুসা আলাহিসাল্লামের শ্বশুর নাম কি সোয়াইবানুমি আমার একটা মেয়ে কি বিয়ে করো নবী সরাসরি প্রস্তাব দিয়েছেন যে তুমি আমার মেয়ে কি বিয়ে করো কোরআন আয়াত আছে এর দ্বারা কারাম এসে করেন যে নিজের মেয়ে যদি ছাত্র ছয় জোর হয় সব ঠায় তার ঠিক থাকে তখন স্বেচ্ছায় মেয়ের বাপে প্রস্তাব দেওয়া এটা শূন্যতা আমবিয়া এটা নবীদের শূন্য কার শূন্য মেয়ের বাপে কি দেওয়া স্বেচ্ছায় প্রস্তাব দেওয়া যদি ছেলে কি হয় সব তার ঠিক থাকে প্রস্তাব দেওয়া এটা শূন্যতা আম্বিয়া এটা লজ্জার কিছু না বীরা প্রস্তাব দিছেন তা রজি তাল মনে মনে খুব আশা আছে আমার মেয়ে আসা না যেন বিবাহটা কাটা দেওয়ার জামাইটা কতফুল না কি না বুজুর্গ তুই আল্লাহ মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ রসুল্লাহ দুর্ক পোখুরুল মুরসলি আের মোদ ফুল অলি লমসুম ও পাশি খৈরুমিনতল উ বাদিন ও শমশি ততলু বাদলিক কুল্লি আইবিন। কান্না কাক ফুলিকা মা কাউ ও তার কত আইনিন ও মেসলু তালি দিন নিশাউ আচ্ছা মান জমি লোহ কলম চা দোষে তারা হর চিজ মোহাম মদে কানা জারা হর মেহে নুরে মোহাম মদে কানা যারা কত সিদ্দিক রাজ্লাম মনে মনে আশা আল্লাহাক তার আশা পূরণ করেছেন আল্লাহ নবী যখন বীর কথা চলে একবারে লাগাতার তিন রাত্র আল্লাহ নবীকে জিব্রিল আল্লাহ সালাম স্বপ্ন যুগে রেশমি কাপড় পেঁচানো একটা মেয়ের ফটো দেখায় তিন রাত্র লাগাতার এক রাত দু রাত একটা মেয়ের ফটো দেখা রেশমি কাপড় পেঁচানো নবী আশারা জেলা তল্লা বলছেন আচ্ছা তোমাকে যখন আমি বিবাহ করেছি আর তোমার যখন চেহারা থেকে আমি কাপড় সরাইলাম ওই তিন দিন স্বপ্নে যে মেয়েকে মেয়ের চেহারা আমি লাগাতার তিন দিন দেখেছি তোমার চেহারা উল্টার সাথে সাথে আমি বুঝে গেছি তোমার চেহারার সাথে ওই চেহারাটার কি হুবু মানে তোমাকে আল্লাহ স্বপ্ন তো আমাকে কি তো আর এক দেখেছে সে তো আশা ইসলামের প্রথম মুসলমানের মেয়ে আউলমান আসলামা মিলের ইসলামের প্রথম মুসলমানের মেয়ে ইসলামের প্রথম খলিফার মেয়ে রসুল সাল্লাই প্রিয়ত ওহির মাধ্যমে যিনি বিবাহের লাভ করেছেন এবং তার সানে পবিত্র করা ১০টি দশটি আয়াত নাজিল হয়েছেন আয়শা দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং আল্লাহর নবীর কবর মোবারক রজা মোবারক হজরত আশার রাজি আল্লাহ তালার হুজরা মোবারক যেখানে আশার হুজরা ছিল ওখানে কার কবর আল্লাহ নবীর বর্তমানে রজা এবং হজরত আশার রাজিয়াল আনহার কোলে আল্লাহর নবীর মাথা মোবারক ছিল ওই অবস্থায় আল্লাহর নবী ইহকাল ত্যাগ করেছেন ইন্তেকাল করেছেন কত ভাগ্যবান আশা সিদ্দিকার রজি আল্লাহ তাল আনহার চিন্তাটা হজরত ফাতেমা হুজুর ফুলের মেয়ে কোন না ফাতেমা আর আয়সা সিদ্দিকার রজিল্লাহ সেম বয়সে কাছাকাছি বয়স তো দুজন আয়সা তোমার আব্বার নাম আবু বকর আমার আব্বার নাম মোহাম্মদ কে বলতেছে কথা যায় আয়সা ফাতেমা কি বলতেছে হ্যাঁ ঠিক আছে ফাতেমা বলতেছে কি তোমার আব্বার নাম আবু বকর আর আমার আব্বার নাম মোহাম্মদ ফাতে মারসাকে বলতেছে হজরত আয়সা সিদ্দিগার জেলা বলেছেন ফাতেমার শুনে নাও তোমার স্বামীর নাম কি আর আমার স্বামীর নাম তোমার স্বামীর নাম আলী আর আমার স্বামীর নাম কাল কে আমাদের ময়দানে তুমি তোমার স্বামী আলীর হাত ধরে হাসরোর ময়দান উঠবে আর আমি আমার স্বামী মোহাম্মদের হাত ধরে হাসরের ময়দান উঠবো তুমি তোমার স্বামী আলীর সাথে জান্নাতে থাকবে আর আমি আমার স্বামী মোহাম্মদের সাথে কোথায় তো আমার ভাইরা আসার আমার বিবাহ যখন হয় ছয় বছরই একমাত্র একটা খুকি ছিল খুকি যেটাকে আমরা বলি কয় বছর বয়সে বিয়ে হয় ছয় বছর বয়সে একবার বাল্য বিবাহ আর নয় বছর বয়সে আল্লাহর নদী তিনি আর ঘরে এনেছেন আয়সা রজিল্লাহ তাল আনাকে আর আয়সার রজিল্লাহ তাল আহার বয়স যখন আঠারো হয় তখন আল্লাহর নবী এনতেকাল করেছেন কথা বুঝছেন আপনারা ছয় বছর বয়সে বিয়ে হয় নয় বছর বয়সে স্বামীর বাড়িতে আসে আর আঠারো বছর বয়সে স্বামী কি করে এনতেকাল করে সাতান্ন কিংবা আটান্ন রমজান মাসে সতেরোই রমজান মঙ্গলবার দিবাগত রাত তিনি এনতেকাল করেছেন সাতষট্টি বছর হজরত আশা সিদ্দিকার রজিল্লাহ তালা হায়াত পেয়েছেন তো হজরত আবু হরাই রজিল্লাহ করেছেন জান্নাতুল আশা দাফন করা হয়েছে হজরত আশার মৃত্যু হয় কয় বছর পরে তো যাক আমার ভাইরা আবুক্ষ সিদ্দিক রজুল্লাহ তালার কাছে তিনটা জিনিস সবচাই সর্বাধিক প্রিয় ছিল এক নাম্বার আপনার চেহারা মোবারক দেখা নাম্বার দুই আপনার আমার অর্থ সম্ভব আল্লাহর রাস্তায় ব্যয় করা তিন নাম্বার আমার কোনটা জিনিস বেশি প্রিয় এক নাম্বার সৎ কাজের আদেশ কথা বলেন কি নাম্বার দুই অশৎ কাজের নিষেধ নাম্বার তিন ফুরা পুরাতন কাপড় করা কি করা পুরাতন কাপড় পরিধান করা আমার কাছে দুনিয়ার মধ্যে সব চাইতে প্রিয় শুধু মৌখিকভাবে তিনি দাবি করেছেন তাই নয় এক সাবি বলেছেন আমি নিজে দোমরাজিল তাল গায়ের জামার তালি বলেছি সত্রটা তালি ছিল তিনের জামা কয়টা তালি ছিল সত্রটা তালি আল্লাহ ২৬ লক্ষ বর্গমাই হাজুর তোমার রাজি ল দলাম খেলা বোধ প্রতিষ্ঠা করছিল ছাব্বিশ লক্ষ করবো দুরপেশানি নেত রুক দরিয়া করিয়া দিলো রোশন করিয়া আঁখনা করুদ রাহ পর ও রু হাজি বন জুনাতে খুদ রাহ ও রু হাজি বন গিয়ে কে নজর থে জিসে মুরদু ওমর রাজি তালাম তেইশ বছর বয়সে খেলাপথ আমলে তিনি এক রাস্তা দিয়ে কিছু সাহাবিকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় বসে যাওয়ার পরে তিনি ওই জায়গায় বসে গেলেন আর চোখ থেকে ফানি ছাড়তেছিলেন সাহাব বলেছে রে হেন কাঁদ তুমি হজরতমর বলেছেন আমার বন্ধুবান আজ তো তোমরা আমার সঙ্গেই এই জায়গায় এসেছ আজ থেকে প্রায় আমার বয়স যখন তেস ছিল তখন আমি একবার এই জায়গায় এসেছিলাম তখন দুনিয়ার কোনো মানুষ আমার সাথে ছিল না আমার সঙ্গে ছিল এক পাল ছাগল এক পাল ছাগল নিয়ে আমি এই জায়গায় এসেছি আর ছাগল ভেড়া অত্যন্ত বেয়াড়া জানোয়ার এটা সহজে আরো কন্ট্রোল পোষ মানতে চায় না আপনি রসিদি এদিকে টান মানে হে ওদিক দিয়ে দেখেন না অত্যন্ত বেয়াড়া প্রাণী এই ইতিহাসের মধ্যে আছে আল্লাপাত প্রত্যেক নবী দ্বার নবীকে রাখালগিরি করেছে ছাগল করাইছে নবীদের মাধ্যমে যাতে করে যে তোমরা যদি কিছু ছাগল কন্ট্রোল করতে পারো নবদ প্রাপ্তির পরে এ ধরনের যে ছাগল মার্গে মানুষ তোমাদেরকে কন্ট্রোল করতে হবে ইতিহাসের মধ্যে আছে একটা ওদিকে দৌড় মারে ওদিকে টানে তো তিনি ছেড়ে যা তো বাপ ছেলেকে বললো কিরে বেটা তুই এখানে দাঁড়াই দিলি ছাগলগুলো ছেড়ে দিলি আমি কি করতাম এদেরকে অনেক চেষ্টা করছি কন্ট্রোল করতে পারি না তো খুব বকা জগা করছে এবং দুইটা থাপ্পট দিচ্ছে ওনার পিঠের উপরে যে বেটা এক ফাল ছাগল তুমি কন্ট্রোল করতে পারো না তুমি বাদ খাবে কোথেকে আমার বন্ধুবান তেইশ বছর বয়স যখন পূর্ণ যুবক ছিলাম এক সাল এক ফাল ছাগলকে আমি কন্ট্রোল করতে পারি নাই আজ নবী ফাঁকের পবিত্র দুতার বর্গতি ২৬ লক্ষ বর্গ মাইল আমি ওমরের ইঙ্গিতে চলে সানি নেতেরে কদরু কোয়া করতে খোদ রাহা পরে কে নজর উমর রাজান আল্লাহ ভবিষ্যৎ বাণী করছেন করছেন কি খোলা করোলাপা মধ্যে ছাদক বরণ করছেন কয়জন কি জানেন ইতিহাস উসমান রাজান উমর ফারুক রাজি আল্লাহ কথা বলেন না কেন দুজন ছবি দিছে না একজনকে হজর উসমান আরেকজন হচ্ছে হজরত ফারুক রাজি আল্লাহ উৎফাড়ায় উঠছিল আল্লাহ হজরত আবক্ত সিদ্দিক হজরত উমর ফারুক হজরত উসমান রাজি আল্লাহ নবী চারজন মিলে উৎ ফাড়ায় উঠেছে উহ ফাহাড় নাড়া শুরু করছে দেখেন না যখন ধরে বা যারা কুকুর পালে কুকুর কাছে আসলে দেখেন না কত রং ঢং করে মানে যে আমার একটা ভালোবাসা আছে এটা বুঝায় উহুত একটা ভালোবাসা বুঝে দিচ্ছে না আল্লাহানুমি থেমে যাও তুমি শান্ত হয়ে যাও তুমি কি জানো তোমার বুকে কে দাঁড়িয়ে আছে তোমার বুকে তো দাঁড়িয়ে আছে একজন নবী একজন সিদ্দিক সিদ্দিক মানে আবুক সিদ্দিক আর দুইজন শহীদ শহীদকে ওমর আর এরা শহীদ হবে নবী আগে দিছে আগে নবী বাণী করছে সুতরাং নবী বাণী করেছেন সুতরাং সাদা ছাড়া বিকল্প কোনো পথ আছে নাকি যেহেতু এরা শহীদ হবে কার নুক দিয়ে কথা বের হয়েছে আল্লাহ নবীর বাস্তবায় ঘটবে তোমরা জেলাও বলছিলাম তিনি বলছি হুজুর আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয় দুনিয়ার ভিতরে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এবং পুরাতন কাপড় পরিধান করা এটা আমার কাছে খুব প্রিয় যাই হোক আল্লাপ তাদেরকে সম্পদ দিয়েছেন এরা নতুন কাপড় করতে পারেন তা দিস নামত এটা কিন্তু আবার খুবই জরুরি আল্লাহ পাক বলেছেন ও আম্মা বিনে মাতির কাপা হাত দিস আল্লাহর নামত প্রকাশ করো তোমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন তুমি সেটাকে প্রকাশ করো তুমি কেন তালিওয়ালা জামা গায়ে দিবে তুমি কেন পুরাতন জুতা গায়ে ছায়ে দিবি তুমি কেন পুরাতন গেন্দি গায় দিবে তা তার দিকে আসে না ওসমান রাজি গুনি হজরত রাজি আল্লাহ পরিবারের ছেলে ছিল আব্বা হের জন্য মদিনা থেকে কোন জামা কাপড় কর না করি এমন থেকে জামা কিনিয়ে তার জন্য আমার দেশে দেখেন অনেক মানুষ সাঁতার ভাইয়ের মানুষ বড় লোক সাঁতার ভাইয়াতে কেনাকাটা না করে মাইন্ডি যে কেনাকাটা করে আছে না অনেকে আছে কিনা তাকা আছে বুঝে বুঝেতেছে না থেকে উন্নতমানের জামা যুদ্ধে করিয়ে বরণ করেছিলেন তখন তিনি কাপন কাপড় মতো কোনো কাপড় পাওয়া যায় না যে মোসাফ ওমায়ের সকালে একটা জামা গায়ে দিত বিকেল আরেকটা জামা গায়ে দিত সকালে জামাটা খুলে সঙ্গে সঙ্গে সচকা করতো বিকেলে কোনোটা আবার একটা জামা পরের দিনের পরের দিন কাফন কাপড় ব্যবস্থা হচ্ছে না আল্লাহ থেকে শুনো এই মোসাবিব নোমার ছিল দনাক্ট্য পরিবারের ছেলে সকাল একটা জামা গায়ে বিকেলে একটা জামা গায়ে দিত কিন্তু মুসলমান হওয়ার কারণে তার আব্বা তাকে ত্যাজ্যপুত্র করে দিয়েছে ইসলামের জন্য সর্বোচ্চ বিলীন করে দিয়েছে আজ আমার সে দনায় সাহাবি বুঝি কাপন কাপড় ব্যবস্থা হচ্ছে না এই বলে আল্লাহ নবী আছে ঝার মাতার পাশ কাপড় দিয়ে ঢেকে দাও আর পায়ের পাশুক একটা গাছ আছে ইস্কির ইসির নামক একটা গাছ উনার পায়ের উপর দিয়ে দাফন করে দাও এক আমার ভাইরা তোমার রাজি আল্লাহ আমি কথা বলছিলাম গায়ে ছিল আমি কেন পলিস্টার কাপড় গায়ে দিবো আল্লাহ আমাকে দিয়েছে আমি সেটা দেখাইতে হবে এটাকে তহাদিস নামত বলা হয় আপনি একজন লোককে একজোটা স্যান্ডেল দিছেন একটা কাপড় দিয়েছেন তাকে গিফট করছেন এখন আপনার মনে কি চায় আপনি কি ভালোবাসেন বলুন তো আপনি এখন চান এই লোকটা জামাটার কিনা মাঝে মাঝে হ্যাঁ গাঁদ খুশি লাগে না বেকার হয়ে যায় খুশি লাগে না আমি যে কাপড়টা দিচ্ছি ওইটা গায়ে দিছে তখন একটু খুশি লাগে কিনা আবার গায়ে না দেখলে মাঝে মাঝে যখন কি ওইটা কি বিক্রি করে ফেলায় তোমার গায় দেখি না কেন আপনি মানুষ হয়ে যদি আপনার দান কৃত জিনিস সে গায়ে দেন এটা পছন্দ করে। ছিল হজরত উসমান ওসমান বলেছেন এই দুনিয়ার ভিতরে তিনটি জিনিসের ভালোবাসা রব্বুল আলামিন আমার অন্তরে ঢেলে দিয়েছেন এক নাম্বার ক্ষুদার্ত্বকে খাওয়ানো বলেন এক নাম্বার কি ক্ষুদার্ত্বকে খাওয়ানো এটা আমার কাছে সব নাম্বার বস্ত্রহীন কে বস্ত্র দান করা বস্ত্রহীন কে বস্ত্র দান করা এটা আমার কাছে সব চাইতে বেশি প্রিয় নাম্বার তিন কোরআনে ফাঁকের তেলাওয়া এটা আমার কাছে বেশি প্রিয় কি বেশি প্রিয় কোরআনে ফাঁকে উসমান্দা জেলা তেলানো তিনটি জিনিসের কথা বলেছেন এক নম্বর ক্ষুদার্তকে খাওয়ানো দ্বিতীয় নাম্বার বস্ত্রহীনকে বস্ত্র দান করা তিন নাম্বার কি আমার যুবক ভাইরা কোরআন চালাওয়াজ আজকে আমরা ভুলে গেছি অনেকে এখানে এমন আছেন ছোটকালে কিছু করতে পারতেন নুরানি সরকারি মন্তব্য গিয়ে কিছু শিখেছেন প্র্যাকটিস ছিল না বিদায় এখন আপনার হয়তো কর্মক্ষেত্রে লেগে গেছেন এখন আর পড়তে পারেন না কি করেন এমন আছেন জানে হাজার হাজার আছে হুজুর ফাজ আদিতে একসাথ করেছেন যারা কোরআন করতে পারত কিন্তু চর্চা না থাকার কারণে ভুলে গেছে এরা আসর ময়দানে এমন অবস্থায় উঠবে যে এদের একটা বন্দার মুখে কোনো মাংস থাকবে না একটা মুখে কোনো কি মাংস থাকবে না এই আমার বন্ধুরা বিশেষ করে যুবক ভাইদের প্রতি আবদার রাখবো সব কাজও তো করতেছেন সব কাজ আপনার ইন্তজামের সাথে হচ্ছে অফিস টাইমে অফিসে যান ঘুমের সময় ঘুমান লাঞ্চের টাইমে লাঞ্চ করেন এটাকেও আপনি একটা নিজামুল আওকার বানিয়ে নেন যে আমি দিনে দশ মিনিট পনেরো মিনিট আমি কোরআন চর্চা করব না পড়তে পারলে যারা পারে ওদের কাছে গিয়ে আমি শিখবো কি করেন ইনশাল্লা প্রদীকে করবেন তো আমারও শুরু করেন ভাই কোরআন তেলাওয়াজ অনেকে জানতাম আমরা আর অনেক হাফেজে কোরআনও আমার পরিচিত আছে যে হাফেজ এখন ক্লিন ছেদ করে কোরআনের একটা অক্ষরও পড়তে পারে না এমন হাফেজে কোরআনের সন্ধানও আমার কাছে আছে এটা কত বড় অভিশাপ কত বড় ধরেন ভাই প্রত্যেকদিন সকালে ফজলামা ছোড়ে সুরাই আসিম তালাওয়াত করে সুরাই আসেন কল আর বলেছেন আমার কোন যদি দিনের প্রথম ভাগে সুরায় আসী তালাওয়াত করে তার যাবতীয় হাজাত আমি রব্বুল আল আমি কুদৃতি ভাবে গাইবি ভাবে পূর্ণ করে দিব যাবতীয় হাজাত যত ধরনের প্রয়োজন আপনার হতে পারে আল্লাহ নবী আদিস একসাথ করেছেন আমার কোন উন্মত যদি একবার সুরায়াসিন তেলাওয়াত করে সুরি শুদ্ধ ভাবে বিশুদ্ধ ভাবে দশ কতম কোরআরে থা আপনার আমল লেখা হয়ে যাবে এবং নবী এও বলেছেন একবার যদি সুরাই আসেন শরীরুদ্ধ ভাবে তেলাবাত করে তার জীবনের যত গুণ আছে রব্বুল সকাল বেলায় সুরে কথা বলেন কেন কোন সুরা সুরাই আসেন হয আব্দুল্লাহিন্দিতুল্লাহিন্লাহ আল্লাহর নবী বলেছেন আমার কোন মত যদি প্রত্যেক দিন মাগরিবের পরে সুরায় ওয়াক করে কোন সুরা আবার বলেন সুরে সাতাশতম ফারাতে আছে সম্ভবত জিন্দি তে জীবনে থাকে দারিদ্রতা স্পর্শ করবে না দারিদ্রতা আমাদের অভাব আছে আর কি আছে না নাই নিশ্চয় কি আছে কভাব আছে সব হাজার আপনার পূরণ করে দিবে সব হাজার কুদ্রতি ভাবে আল্লাপাকরণ করে দিবে খুঁজিয়ে জিজ্ঞাসা করা হয়েছে আপনি যে করতেছেন আপনার বাল বাচ্চাদের কি রেখে গেছেন কোন হতবম্ব হয়ে গেল কি বলেন এতগুলো সন্ধ্যা দেখে যাচ্ছেন আপনার মরার পরে খাবে থেকে আপনি কি বিবেক পান না বিবেক কোন ব্যাংক বিলিজ আপনার কি খাবে সাবি ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে দিল আমার সাহ বিবাই শুনো নবী বলেছেন কোন মত যদি সুরাই ওয়াকে একবার তেলাওয়াত করে তার যাবতীয় হাজাত আল্লাহ পূরণ করে দিবে তার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দিবে আমি আমার সন্তানের জন্য কোনো ব্যাংক বিলিস করি নাই ঠিক তবে সুরাই ওয়া শিক্ষা দিছি সকলকে কি শিক্ষা দিচ্ছে আমার প্রত্যেকটা সন্তানকে আমি সুরাই ওয়াকে শিক্ষা দিয়েছি এটাই আমার ব্যাংক বিলিস এরা প্রত্যেকদিন পড়লেন আর ঘরে হাসপাত গুটায় বসে দিলেন যে কিরে কিছু তো হচ্ছে না দেখ কোরআন মিথ্যা হাদিস মিথ্যা আচ্ছা যে বুলেট আছে না বুলেট একটা বুলেট তো যদি গুলাইল ছিলেননি আপনারা গুলাইল মুরবির হয়তো চিনে না আপনারা শিনে নিল মারা যে আচ্ছা ওই বুলেটটাকে যদি গুলাইলের মধ্যে লাগায় শুট করে কোন মানুষ মরবে এ বুলেটটাকে ফালাইতে হবে কিসের মাধ্যমে এটা রাইফেলে ঢুকাইতে হবে কোথায় ঢুকাইতে হবে রাইফেলে ঢুকে যদি বুলেট মারেন তখন যাকে লক্ষ্য করে মারবেন এটা কাজ করবে কিন্তু এই বুলেটটাকে অন্য এবার নিক্ষেপ করলে না হাত দিই কাজ হবে কোরআন মনে করেন বুলেটের মতো এটাকে যদি বুলেলে লাগে ব্যবহার করেন এটা কোনো কাজ দিবে না এটা কোথা লাগে ব্যবহার করতে হবে রাইফেলে ঠিক কোরআন ওই রাইফেলের মতো যদি পড়েন তখন এটা কাজ করবে আর যদি কোরআনও যদি আপনি কি করেন ব্যবহার করেন আপনার অভাব অনুরিগিত কি হবে না কোরআন তো আছে আমাদের ওই যে বুলেট আছে আদিমারি এরি এলাকা কাম হয় না কিন্তু আবার বন্ধুকে ডুকান দেখবেন সব হয়ে দিবাতে ব্যবধান এটাই সব কিছু আছে কোরআনও আছে হাতিসও আছে কিন্তু কাজ হচ্ছে না কেন আমাদের বিশ্বাসটা না শুধু আমরা গুলেল দিয়ে এটাকে এখন ব্যবহার করতেছি লাগায়া যাতো কোরআন শুধু আমরা এখন ব্যবহার করি শুধু রমজান আইয়ে নি এটার অপেক্ষা করি রাজও দিস মনে হয় কি আইয়ে রমজান আলে এক বাস দেয় আমি যেন ইমাম মোয়াজ আগে শিডিউল খুঁজে নেন হুজুর অমুক তারিখে ইয়ে করে রাখেন বুকিং দিয়ে রমজানের অপেক্ষা করে অথবা কোন মানুষ মরে কিনা সেটার অপেক্ষা করে অথবা কোনদিন গড় উদ্বোধন করবে কিনা সেটার অপেক্ষা করে দোয়ান উদ্বোধন করবে কিনা সেটার অপেক্ষা করে ইস্ত্রির ফ্ল্যাট ব্যথা শুরু হয় কিনা তখন একটা তাবিজ নেই কোরআনের ইয়ে আঙ্গলগত কোরআনের সাথে শুধু এতটুকু সম্পর্ক ওটা বুঝছেন নি না কদ্দুসম্পর্ক শুধু তাবিজের কিন্তু তার বিক ব্যবহার করি বা শুধু রোজা এলে কোরআনটা আমায় কিছু কাজটা করি এবার তাকে রেখে দিছি বছর পড়ে আছে শেওলা বসে গেছে দুলাবালি পড়ে এক ইঞ্চি জমে গেছে তার উপরে এ আমাদের আমরা মুসলমান এতটুকু সম্পর্ক কোরআনের আমাদের তো জুরুক ভাইরা মুরুব্বীরা যারা ওদের কথা কি বলবো এটা সোকেও দেখে না অনেক অনেকজনে সে এনার্জি না আপনারা যারা যুবক আছেন কোরআন পড়েন যারা আগে পড়তে জানতেন এখন ভুলে গেছেন আবার প্র্যাকটিস করেন একজন আলমের কাছে এসে বলেন আমার দশ মিনিট কোরআনটা শিখেন কিছুটা হলেও বাঁচতে পারবেন তাহলে সকালবেলা প্রভু সুরাই আসি বলেন সকালে কি রাত্রে সুরায় ওয়াক এটা ভাগ্যতামূলক নিজেরাও পড়বো স্ত্রীকেও বলবো এবং সন্তানদেরকে মেয়েদেরকে করে এটা শিখিয়ে দিব যে তোরা এখানে পড় বাবর বিয়ে হবে তখন এটা পড়বি বাবা ভাইটাকে জিজ্ঞেস করানিমুল্লা মরুভূমি দিয়ে যাচ্ছিল অনেকগুলো লোক বসে আছে একটা মুদ্রাকে নিয়ে কি করো তোমরা কৌজুর আমার ভাই ইন্তকার করেছে তবুকে জানাজানা কিভাবে পড়াইতো এটা কিন্তু আমরা জানি না জানাজার নামাজটা পড়াই চলো ঠিক আছে জানাজার নামাজ পড়াল কি নিয়ম কিভাবে আমরা জানি না চলো কবরও দিয়ে দিল দেয়া দেওয়ার পরে কবর শেষ নুনার পথে যাচ্ছিল সরকারি নোকসির চাকরি করতো থানিবুল আহমদুল্লাহ বরফ খুলি পেয়েছিল অফিসে যাওয়ার পরে দেখলো ককেটের দামি একটা ঘড়ি নাই সম্ভবত এলাকার লোকগুলোকে একত্রিত করেছে যে দেখো ভাই তোমাদের উপকার করলাম তোমাদের মুদাকে জানাজান নামাজ দিলাম কবরস্থ করলাম আমার একটা ঘড়ি পড়ে গেছে পাচ্ছি না আমার একটা ধারণা সেখানে পড়ে গেছে তোমরা যদি অনুমতি দাও ক কবর খনন একটু কবর খনন করার পরে দেখলো ভাইরা থানবির রহমদুল্লাহ লিখেছেন তার ফুরাটা কবর জান্নাত দিন পরিপূর্ণ লোকটা অবাক হয়ে গেল থানবির খলিফে কিরে যে এলাকার মানুষ জানাজানা করতে পারে না যে এলাকার লোক মুদর দিতে পারে না আরামী একজন রাখাল ছিল একজন কৃষক ছিল প্রত্যেকদিন সকালে লাঙ্গল জুমাল নিয়ে গরু নিয়ে বের হয়ে যেত সন্ধ্যাবেলা আবার বাসায় ফিরে আসতো আর কি আমল ছিল কি আমল ছিল জানি না আমাদের সামনের রুমে প্রথম রুমে তাকে উপরে একটা কি যেন রাখা আছে আমার স্বামী প্রত্যেক দিন সকাল বেলায় তাকের থেকে ওই জিনিসটাকে হাতে নিয়ে চুমুদিত চোখ থেকে পানি চাইত আর ওদের দেশীয় সচ কাহান এ বি সচ কাহান এ বি সচ কাহান প্রত্যেকটা যা যা হাত দি বলতো এ সচ কাহান আমার মাওলা এখানে দা বলেছে এও সত্য বলেছে আমার মাওলা এখানে দা বলেছে এও সত্য বলেছে এই বুজুর্গ সামনে রুমে গিয়ে তার থেকে যখন ওই জিনিসটা না মানে দেখি জিনিসটা কি দেখলো এটা তো আর কিছু না এটা তো পোরা এটা কি আমার তো পো আমার প্রত্যেকদিন চুমো দিত চোখ থেকে ফানি ফেলাইত আর প্রত্যেকটা লাইনে হাত দিয়ে বলতো এ বি সেচ তাহান ইবি সেচ তাহান আমার মাওলা যা বলেছে এও সত্য বলেছে তা আমার ভাইরা পোড়া বাতাস লেগেছে সম্মান করেছে আল্লাফার মৃত্যুর পরে তার কবরকে জান্নাতি ফুল দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে ইনশাল্লাহ কোরআন পড়বে তো এটা সবাইকে আমার পছন্দনীয় জিনিস উসমানে পছন্দনীয় জিনিস যে কোরআন তেল সর্বাধিক প্রিয় আলোচনা শেষ এমনই হয়েছে উসমান জেলা তেলানোকে সন্ত্রাসীরা ইহুদির গুন্ডারা চল্লিশ দিন পর্যন্ত উনাকে আবদ্ধ করে রেখেছে মসজিদ লোকজিদের নামাজ পড়তে যায় পড়াতে দেয় নাই পানি পান করতে দেয় নাই বিদ্যুৎ সংযোগ পানি সংযোগ সব বিচ্ছিন্ন করে দিন দিচ্ছে তিনি গড়ের সাপ করে বলছে তোমরা কি আমাদের মসজিদে নববি নামাজ মধ্যে দিবে না কত দিবে না তো কেন দিবে না এই মসজিদে নববি আমি ওসমান আমার টাকা দিয়ে নির্মাণ করেছি দিবে না কেন আল্লাহর নবী বলেছেন আমার কোনো যদি একটা মসজিদ নির্মাণ করে রব্বুল তার জন্য একটি ঘর নির্মাণ করবে হে বাগিরা শুনে নাও হে উদির গুন্ডারা শুনে নাও নবীর মুখের সাথে আমার টাকা দিয়ে আমি এই মসজিদে নবু নির্মাণ করেছি নামা করতে দিবে না তো দিব না তাও কুফ থেকে আমাকে পানি পান করতে দিবে না বীর মা রুমা দিব না তো কেন দিবে না এই বীরের রুমা আমার টাকা দিয়ে আমি ক্রয় করি খুব মিষ্টি পানি মোদিনার খুব ভিড় অত্যন্ত বৃষ্টি পানে আমার টাকা দিয়ে আমি ক্রয় করে ইসলামের জন্য সত্যা করেছি না দিব না চল্লিশ দিন শেষ হয়ে যাওয়ার পরে উনার স্ত্রী ছিল না এলা স্ত্রীকে বলছে আমার স্ত্রী আমাকে একটা সুন্দর কাপড় ধরাল কেন কিছুক্ষণ আগে আমি ঘুমে স্বপ্নে দেখেছি আল্লাহর নবী আমার কাছে এসে বলছে হে ওসমান রোজা রেখেছ চলে আসো চলে আস তোমার জন্য আমি ভেবেছি আমি আর দুনিয়াতে থাকবো না সুন্দর কাপড় আমাকে গায়ে দাও সুন্দর কাপড় গায়ে দেওয়ার পরে তারা শরীরকে মহাত্মার করেছে কোরআন তেলাতে বসে গেছে ওই অবস্থায় ইহুদির এক গুন্ডা ঢুকে প্যাটে দিয়ে বর্ষা ঢুকে দিল মাথাকে খণ্ড বিখণ্ড করে দিল ওই আয়াত্রহল হাসরের ময়দানে কিছু মানুষের জন্য তলোয়ার সাক্ষী দিবে কিছু মানুষের জন্য তার স্ত্রী সাক্ষী দিবে কিছু মানুষের জন্য ওলা মাইক্রাম সাক্ষী দিবে কিন্তু উসমানের জন্য হাসরের ময়দানে সাক্ষী দিবে স্বয়ংকরা তোরণ পড়বো তো ইনশাল্লাহ পারি না এটাকে বই থেকে লড়বো নে দাবার দিচ্ছে সব মেল লাগা আমি বুড়া মানুষ তাপি করে বোল উত্তর দই আরে ধিদের দাবা দিকে খাইয়ে যেন কথা করাইছেন নাকি কিন্তু হারি না দেই না দেখদিন দেন হাস্যটা এমন গনে কেন একবারে করে নাতি কি আরে দেয়া যায় কি না বুঝলেন এটা বুঝেন না যে কোরআন শুধু মানে না ইয়ে কলি কি আল্লাহর আর একজন হৈরারে হাত অন্ধারে এই আলোচনা চাইছে আসলে আমার ব্যাপারে আর কোথায় না হৈরারে এক লোক অন্ধকার মান্দার হাতা দিছে কদর হাস দিলাম হ্যাঁ কিন্তু কিছুই দেখে না কিন্তু মান্দার গাছের পাতা দিয়েছে কদর হাস নোট দিলাম হাতে কিছু কর না হালা দিছে না হৈরারে দশ পায় দিলি না কর না নে দশ পাঁচ চলন আছে নাকি এক টেয়া দিলে দুটি নেয়নি একজন হৈরারে ঠকান যায় না কথা একজন আল্লাহরের কামনে ঠকাই জানা আল্লাহ ঠগাই দেয় আমরা এটা তো বুঝি না সালাম হিরেছি দৌড় মারি শুন্য ধরনের একজন যে অনেকে আসেন এখন মাথাতে টুফি নাই কি আছে না নাই এটা সিটিংবাজি কিনা কর কথা কর না সিটিং বাজি কিনা আমি টুফি এনতেন দেখি যদি কেউ কোনো কমপ্লেনের সমস্যা হবে তার টুফি তো দরকার নাই দরকার দিলে আমরা জানো নবী টুফি তো নবী শূন্য নবী তো জীবনে এক মুহূর্তের জন্য ফাগরি খুলেন নাই টুফিও খুলেন নাই আপনারা কেন টুফি ছাড়া মসজিদ আসলেন কেউ আপনাদের যে শিক্ষাটা দিল যে মসজিদে দেখলে নামাজের জন্য টুফি লাগে না কে শিক্ষাটা দিল আমি আপনাদের নাম আমি তো একদিনও বলি নাই আমি যে কথম দিয়ে বলছি টুফি এটা আল্লাহ নবী দায় আমি ঠিক কিনা কর দায়নি শুন্য আপনার মনটাতে একটু ইয়ে লাগবে যে নামাজে গেলাম সুন্দর করে সাজিয়ে আসলাম টুফি নিয়ে আসলাম আপনার ভিতরে তো একটা একদিনের হওয়ার দরকার এটা একটা ফিটিং বাজি হইল না আই গে কোনো মতে গাছ গন্ধ কর মুকুতেন গন্ধ বাইর এভাবে মসজিদে আই গা যা কিটা আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নবীদের তিনটাকে ভালোবাসতেন ওমরের তিনটা ভালোবাসতেন তিনটা ভালোবাসতেন ওসমান তিনটা ভালোবাসতেন আরো নয়টা রয়ে গেল আলি কি ভালোবাসে জিব্রি কি ভালোবাসে আল্লাহ কি ভালোবাসেন সেটা ইনশাল্লাহ আয়াত বাসি রাখলে সামনে সাপটা আলোচনা হবে আল্লাহ আমাদেরকে ওদের জিনিসগুলো ভালোবাসার তৈরি যারা শুনত হয় না সেটা শুনত পায় ওমা আলাই পালার